বাংলা মানবতার সমাধান ভাল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাইনআ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আজকের এই পর্বে আমি স্বাগতম জানাচ্ছি আমরা আলোচনা করছি জীবনের রং ধনু নিয়ে আল্লাহ তালা আকাশে যেমন রং সৃষ্টি করে দেন বৃষ্টির পরে আকাশে যখন সূর্যের আলো এসে যায় তখন বৃষ্টির জলপ্রদার্থ জলীয় বাষ্পকণার বিপরীতে আলোর লুকোচরিতে আকাশে অনেকগুলো রঙের সৃষ্টি হয় লাল নীল সবুজ বেগুনি ষাটটি রং তৈরি হয় আমাদের জীবনেও সেরকম বিভিন্ন রকম রং আল্লাহ সৃষ্টি করেন আমাদের জীবনটি সবসময় একই রকম নয় সেখানে উত্থান আছে পতন আছে চড়াই আছে উত্তরায় আছে আনন্দ আছে বেদনা আছে সুখ আছে দুঃখ আছে উন্নতি আছে অবনতি আছে সাফল্য আছে ব্যর্থতা আছে জীবনের বিভিন্ন রূপ এবং রং আছে জীবনের রংধনী এই অনুষ্ঠান আমাদেরকে জীবনের বিভিন্ন রঙগুলোকে ফুটিয়ে তুলতে চায় এবং সেই রঙগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব অথবা সেই পরিস্থিতিগুলোতে আল্লাহ এবং তার রসুলের পথ অনুযায়ী আমাদের বিবেককে কিভাবে পরিচালিত করব সুন্দরের পথে আমরা অগ্রসর হতে পারবো জীবনের রংধনী অনুষ্ঠান সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে আমরা প্রথম যে রঙটি জীবনের গুরুত্বপূর্ণ একটি রঙ হলো ভালোবাসার রং আমরা আলোচনা করেছি ভালোবাসা কি তার বায়োলজিক্যাল দিক তার ফিলসফিক্যাল দিক সাহিত্যের দিক ইত্যাদি আমরা ভালোবাসার সম্পর্কে আলোচনা করেছি এবং ভালোবাসা সম্পর্কে বিভিন্ন থিওরি প্রাচীনকালে যেগুলো ছিল হাদিসের আলোকে আমরা আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি আমার এই ভালোবাসা সবচেয়ে বেশি কে পাওয়ার উপযুক্ত কার প্রতি আমি এই ভালোবাসাটিকে নিবেদন করব আমরা প্রমাণ করেছি যে আমার এই ভালোবাসাটি যিনি স্থায়ী তার প্রতি নিবেদিত হবে পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো বিষয় স্থায়ী নয় সবকিছুই বড়ক্ষণ স্থায়ী যিনি চিরস্থায়ী তার প্রতি আমার ভালোবাসাকে নিবেদন করতে হবে তাহলেই আমি স্থায়ীর সাথে আমি একটি লিঙ্গ স্থাপন করতে পারব আর যিনি স্থায়ী তিনি হচ্ছেন আমার রব আমার আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি প্রচুর ভালোবাসা আমাকে দিয়েছেন ভালোবাসার বন্যা ন্যামতের বন্যা তিনি প্লাবিত করেছেন আমরা এই কথাও সুস্পষ্ট করেছি যে আমাদের জীবনে প্রতিটি মিনিটে আমাদের আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে হবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি এই দাবি করলেই যথেষ্ট হবে না বরং পরীক্ষা দিয়ে আমাকে পাশ করতে হবে আমার অনেক জ্ঞান আছে আমি অনেক কিছু জানি আমি অনেক ম্যাথ সায়েন্স লিটারেচার এগুলো জানি এই দাবি করলে কোনো ব্যক্তি গ্র্যাজুয়েশান করতে পারবে না আমাকে পরীক্ষায় বসে প্রমাণ করতে হবে যে না আমার কাছে সেই জ্ঞান আছে তেমনি ভাবে আমার অন্তরে অনেক ভালোবাসা আল্লাহ এবং তার রসুলের প্রতি সেই দাবি করলে আমি গ্র্যাজুয়েট হতে পারবো না ভালোবাসার গ্র্যাজুয়েট অর্জন করতে পারবো না এই জন্য ভালোবাসার বিভিন্ন পরীক্ষা হবে ব্যবসা বাণিজ্যতে ভালোবাসার পরীক্ষা হবে আমি আল্লাহকে ভালোবাসি না আমার সম্পদকে ভালোবাসি আমি আমার সমাজকে ভালোবাসি না আল্লাহকে মর্যাদা বেশি দিই আমি কি আমার পরিবারকে বেশি ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি হজরত ইব্রাহিম আলহ ইসলাম তার পুত্রকে আল্লাহর জন্য ছুরি দিয়ে জবাই করেছেন যদিও আল্লাহ তালার উদ্দেশ্য ছিল না তাকে জবাই করা কিন্তু তিনি জবাই করার পরিপূর্ণ চেষ্টা করে প্রমাণ করেছেন হে আল্লাহ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদেরকেও সেরকম পরীক্ষা দিতে হবে যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি ভালোবাসার বিভিন্ন রূপ আছে বিভিন্ন প্রকার আছে আমরা ভালোবাসাকে চারটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে আধ্যাত্মিক ভালোবাসা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দ্বিতীয় আরেকটি ভালোবাসা হচ্ছে ফ্যামিলি বাইন্ডিংস ফ্যামিলির ভালোবাসা পরিবারে আমরা বিভিন্ন সদস্যরা একসাথে বাস করে একটা ইউনিট তৈরি করি আর এটা হচ্ছে যেসব আমরা থাকি আমাদের মা বাবা আছে আমাদের সন্তান সন্ততি আছে আমাদের ভাই ভোনেরা আছেন আমাদের অন্যান্য আত্মীয় স্বজন আছে তো আমাদের এই ভালোবাসাটি আল্লাহ এবং তার রসুলের পরে কার প্রতিবেশী নিবেদিত হওয়া দরকার আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইল্লা ইয়াহু আল্লার প্রতি ভালোবাসার পরে আমাদের ভালোবাসাটা সবচেয়ে বেশি নিবেদিত হবে আমাদের মা বাবার প্রতি কারণ এই মা বাবার মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি আমাদের অস্তিত্ব আল্লা সৃষ্টি করেছেন তবে যেই মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি তারা হলেন আমাদের মা বাবা আমাদের এই মা বাবার সবচেয়ে বেশি আদর এবং মমতা আমাদের প্রতি দিয়েছিলেন কাজী তার প্রতি সেই মমতা কি ফিরিয়ে দেয়া মা বাবার প্রতি সেটা হচ্ছে আমাদের কৃতজ্ঞতা বোধ হবে সেটা হচ্ছে মানবিক একটি মূল্যবোধ যে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো আর আল্লাহ তালা বলেন যে আল্লাহ এই সিদ্ধান্ত তোমাদের জন্য দিচ্ছেন যে তোমরা একান্তই এবাদত করবে আল্লাহরই জন্য আল্লাহ ছাড়া কারো এবাদত করতে পারবে না উপাসনা করতে পারবে না এরপর আল্লাহর নির্দেশ ওয়াবিল ওয়ালিদিনা তোমাদের মা বাবার প্রতি দয়ালু হতে হবে সেই নির্দেশ তোমাদেরকে তোমাদের রব দিচ্ছে রব বুকা তোমার রব তোমাকে দিচ্ছে কাজে মা বাবার প্রতি বিনম্র হওয়া এটা আল্লাহর শিক্ষা বিশেষত মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয় তখন কিন্তু গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমাদের প্রতি মা বাবা যখন যুবক ছিল তাদের সম্পদ আমরা নিয়েছি। আহরণ করেছি তাদের আমরা নিয়েছি। এখন বার্ধক্য অবস্থায় হয়তো তারা আমাদেরকে আর কোনো পরিশ্রম দিতে পারছেন না শ্রম দিতে পারছেন না হয়তো তারা আমাদেরকে আর কোনো সম্পদ দিতে পারছেন না হয়তো তারা আমাদেরকে তেমনভাবে কোনো মমতা দিতে পারছেন না এবার ফিরিয়ে দেয়ার পালা শুরু হলো আল্লাহ তাই বলছেন তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় এসে উপনীত হবে তোমরা খবরদার তাদের প্রতি কোনো কটু বাক্য উচ্চারণ করতে পারবে না ধমকের সুরে তাদের সাথে কথা বলতে পারবে না হার হুমা ধমক দেবে না তাদেরকে ওকুল্লাহমা কৌল্যানিমা সম্মানজনক ভাবে তোমরা তার সাথে কথা বলতে হবে আল্লাহ পুঙ্খানুপুঙ্খ নির্দেশ ওয়ালা তাকুল্লাহমা উফেও বিরক্তি প্রকাশ করতে পারবে না বার্ধক্য অবস্থা অনেকে বেশি কথা বলে উখ করে চিৎকার করতে পারবে না বিরক্তি প্রকাশ করতে পারবে না বার্ধক্য অবস্থায় অনেকে শারীরিক অক্ষমতার কারণে টয়লেটে না যেই ঘরের ভিতরে পেশাব পায়খানা করে দিতে পারে সেখানে তোমরা উহ করবে না কারণ তোমরাও করেছিলে তোমরা বারবার তোমাদের জন্য কতবার তাদেরকে বিছানা পরিষ্কার করতে হয়েছে বিছানা চেঞ্জ করতে হয়েছে শীতের রাতে পেশাব করে দিয়ে মাকে ভিজিয়ে দিয়েছ ঠান্ডার মধ্যে ফেলে দিয়েছ মা তো তোমাকে ফেলে দেয়নি মা তোমাকে পরিষ্কার করে আবার বুকের মধ্যে ধারণ করেছে কাজেই সে মায়ের প্রতি যখন তিনি ওই দুর্বল অবস্থায় উপনীত হবে তাকে তুমি অগ্রাহ্য করতে পারো না তার প্রতি বিরক্তি প্রকাশ করতে পারো না যদি তুমি বিরক্তি প্রকাশ করো আল্লাহ অসন্তুষ্ট হবে তোমার সষ্টা অসন্তুষ্ট হবে তোমাকে অপমানিত করবেন মা বাবাকে যারা অপমানিত করে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ অবাধ্য তাদেরকে কষ্ট দে তারা যেন আল্লাহকে কষ্ট দিল এই মা বাবার প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তালা আরো বলছেন ওয়াকফিল্লাহমা জানায় রহমান দয়া এবং বিনম্রতায় তোমাদের দুটি ডানাকে তাদের জন্য বিছিয়ে দাও নরম করে দাও প্রশ্ন জাগে মানুষের তো ডানা নেই পাখির ডানা থাকে কিন্তু মানুষের ডানা কোথায় এখানে আল্লাহ আল্লাহতালা পাখির সাথে মানুষকে তুলনা করেছেন পাখি যেভাবে বিনম্রতা প্রকাশ করার জন্য ডানাকে নরম করে ফেলে যেসব গৃহপালিত পাখি আছে সেগুলো ডানাকে নরম করে দিয়ে তার মুনিবের প্রতি তার মালিকের প্রতি সন্তোষ প্রকাশ করে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে আল্লাহ মানুষকে পাখির সাথে তুলনা করে বলছেন যে মা বাবার প্রতি তোমাদের দুটি ডানাকে বিনম্র করে দিয়ে তোমরা তার প্রতি ভালোবাসা প্রকাশ করো আর শুধু প্রকাশই করবে না অন্ত দিয়ে তাদের জন্য প্রার্থনা করো দোয়া করো কি বলো রব্বের হ্যামহুমা রব্বাই ছোট কালে আমি ছোট অবস্থায় আমার মা বাবা যেভাবে আমার প্রতি দয়া করেছেন হে আল্লাহ তাদেরকেও তার প্রতি দয়া করো অর্থাৎ ছোটো কালের কথা তুমি ভুলে যেও না আল্লাহ এই দোয়ার মাধ্যমে আমাদেরকে এ কথাই স্মরণ করিয়ে দিয়েছে তুমিও ছোট ছিলে, আজকে তুমি স্বাস্থ্যবান আজকে তুমি যুবক আজকে তুমি প্রতাপশালী ক্ষমতাবান কিন্তু একদিন তুমি খুবই কচি বাচ্চা ছিলে। ছোট বাচ্চা ছেলে পেশা পায়খানা নিজে বিছানাতেই করেছ খেতে পারতে না শুধু কাঁদতে পারতে কান্না করে বিরক্ত করতে পারতে অসুস্থ হলে তুমি মা বাবাকে রাত্রিবেলা ঘুমাতে দাওনি কত রাত তোমার জন্য তোমার মা বাবা ছিল। তুমি কি সেটা জানো কাজে তাদের প্রতি তুমি ভালোবাসা ফিরিয়ে দাও তাদেরকে তুমি ভালোবাসো তাহলে আমাদের প্রধান ভালোবাসাটি হবে আল্লাহর পদে আমাদের মা বাবার জন্য আজকে ভালোবাসার কত প্রকরণ আমরা দেখি আজকের সমাজের মানুষ বিভিন্ন মানুষের প্রতি ভালোবাসা তারা বিলিয়ে দিচ্ছে সমাজের প্রতি অন্যের প্রতি বন্ধু বান্ধবের প্রতি কিন্তু মা বাবাকে দেওয়ার মতো ভালোবাসা তাদের অন্তরে নেই সেখানে বড় অভাব সেখানে বড় কার্পণ্য মা বাবার প্রতি ভালোবাসা দেওয়া অথচ আল্লাহ তালা বারবার মা বাবার কথা বলেছেন একজন লোকে সে বলে ইয়ারসোল আল্লাহ সবচেয়ে ভালোবাসা কার জন্য হবে আল্লাহ নবী বললেন সবচেয়ে ভালোবাসা শ্রদ্ধা হক তোমার মায়ের প্রতি তারপরে তোমার মায়ের প্রতি তারপরে তোমার মায়ের প্রতি তারপরে তোমার বাবার প্রতি তাহলে সবচেয়ে বেশি মাকে প্রাধান্য দেয়া হয়েছে তারপরে বাবাকে আল্লাহ তালা বলছেন সুরের লোক মানে ইনসেন মা বাবার ব্যাপারে বিশেষ উপদেশ আমি মানব জাতিকে দিচ্ছি कृतज्ञ हाओ तुम्हारा कृतज्ञ हाओ आल्लाक्रिया माँ बाबर शुक्रिया आदाय करते মা বাবার শুক্রে আমরা যদি আদায় না করি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আল্লাহ শুক্রি আদায় হবে না ভালোবাসার যে রংটি আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করেছেন এই রংটি আমাদেরকে নিবেদিত করতে হবে আল্লাহর পরে আল্লাহ রাসুলের পরে মা বাবার প্রতি এবং মা বাবাকে পরিপূর্ণ প্রশান্তি দুনিয়াতে দেওয়ার চেষ্টা করতে হবে পরিপূর্ণ কোরবানি আমাদেরকে দিতে হবে বোখারি শরীফের মধ্যে আছে একজন ব্যক্তি গর্থের মধ্যে ঢুকে পড়েছিল বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিল হঠাৎ গর্থের মুখে একটি পাথর এসে চাপা দিয়েছে মারা যাবে তিনজন ব্যক্তি তখন তিনিও চিন্তা করলো আমরা আল্লাহর কাছে দোয়া করব, যেই দোয়ার বিনিময়ে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করবেন একজন ব্যক্তি বলল যে আমি রাখাল ছিলাম গরু ছাগল ইত্যাদি চড়িয়ে দুধ নিয়ে আসতাম রাতের বেলা একদিন দুধ নিয়ে এসেছি তখন আমি দেখলাম আমার মা শুয়ে পড়েছে এই ঘটনাটি ইনশাল্লাহ সংক্ষিপ্ত বিরতির পরে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবো এই পর্যায়ে আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ইনশাল্লাহ ফিরে আসব। এবং আপনাদেরকে সাথে পাবো সেই আশা রেখে আসসালামু আলাইকুম ও রহমতুল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 इननिमाला इमामी लेंदेन प्रति शुक्रवार रत दस टायब सम्प्रचार सकाल साढ़े आठटाएल पीटिविंग दिधा द्वंद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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়ালামের শিক্ষাসমূহ কি चल्लिस हदीस ग्रंथे धारावाहिक दर्श नबी साल चल्लिस हादिस परवर्ती अनुष्ठान पिसा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতা সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বিরতির পরে আবারও জীবনের রং ধনু অনুষ্ঠানের সাথে রয়েছেন আমরা আলোচনা করছিলাম একজন ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছেন এবং তিনি গর্থের মধ্যে আশ্রয় নিয়েছিলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝড় তুপন থেকে বাঁচার জন্য হঠাৎ বড় একটি পাথর এসে গর্থকে বন্ধ করে দিয়েছে সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমি একজন রাখাল ছিলাম আমি দুধ নিয়ে আসে মাকে খাওয়াতাম তারপরে আমার সন্তান এবং স্ত্রীকে দিতাম একদিন এসে দেখলাম যে আমার মা একটু দেরি হওয়ার কারণে ঘুমিয়ে পড়েছে বাচ্চারা দুধ পান করতে চায় কিন্তু আমি বললাম আমার মাকে না দিয়ে আমি তোমাদেরকে আগে দিতে পারি না আবার মা ঘুমিয়ে গেছে তাকে জাগ্রত করতে চাইলাম না কারণ এতে তার কষ্ট হতে পারে আমি সারা রাত অপেক্ষা করলাম যখন আমার মা নিজ থেকে জাগ্রত হয়ে দুধ পান করলেন তখন আমি দুধ পান করালাম এবং তারপরে আমি আমার অন্য পরিবারের সদস্য থেকে দান করলাম হে আল্লাহ তোমার কাছে এই কাজটি যদি পছন্দের কাজ হয় তাহলে আজকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো এই দোয়াটি করার কারণে পাথরটি একটু করে সরে গেল তাহলে আমরা কি দেখতে পেলাম যারা মায়ের প্রতি যত্ন গ্রহণ করে আল্লাহ তাদেরকে বিপদে এভাবে সাহায্য করে তাদের দোয়া আল্লাহর কাছে এভাবে কবুল হয় আজকে আমাদের জীবনগুলোকে প্রতিটি পরিবারে পরিবারে বিশেষ করে যেসব পরিবারে মায়েরা বিদ্ধ হয়ে যাচ্ছেন সেসব মায়েদের প্রতি আমরা কতটুকু যত্ন নিচ্ছি এই ঘটনাগুলো থেকে আমরা পর্যালোচনা করতে পারি ওয়াইস করণীর ঘটনা আমরা জানি আল্লাহ নবী হজরত অমরকে বললেন যে একজন ব্যক্তি ইয়ামনে আছে তার নাম ওয়াইস করণী তাকে যখন তুমি দেখবে তখন তার কাছে বলবে যে আমার জন্য আল্লাহর কাছে মাপ চাও তার কাছে দোয়া চাইবে দেখুন ওয়াইস করণী তিনি আল্লাহ নবীর যুগে ছিলেন জীবিত ছিলেন ইয়ামনের মধ্যে ছিলেন কিন্তু আল্লাহ নবীর কাছে দিনে আসতে পারেননি আল্লাহ নবীকে দেখলে অবস্থায় তিনি সাহাবি হতে পারতেন সাহাবির মর্যাদা কিন্তু হজরতমরের মতো বিশিষ্ট সাহাবি এবং দ্বিতীয় খলিফা তাকে আল্লাহ নবী বলে গেছেন তার সাথে দেখা হলে তার কাছে তুমি বলবে যে তোমার জন্য যেন গুণা মাপ এবং দোয়া করে তিনি হজরতমর যখন খলিফা ছিলেন তখন ইয়ামন থেকে যত প্রতিনিধি দল হজ করার জন্য আসতো তাদের কাছে গিয়ে গিয়ে ঘুরতেন আর জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কেউ আছো ও আয়স একবার তিনি পেয়ে গেলেন আর বললেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু গুনামাপ চান আমার জন্য দোয়া করুন তিনি আশ্চর্য হয়ে বললেন আপনি হলেন হলিফাতুল মুসলিমিন আমিরুল মৌমিন আপনি সকল মুমিনের প্রধান আপনি কি করে আমার কাছে দোয়া চাচ্ছেন তখন হজরতমর বললেন এই জন্যই যে আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়ে গেছেন এখান থেকে আমরা কি বুঝি মায়ের সেবার কারণে তিনি সাবি হতে পারেন নাই কিন্তু আল্লাহ তাকে কত উপরে মর্যাদা দান করেছেন মায়ের পায়ের নিচে আমাদের জান্ন জানি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা ঘরে ঘরে মুখে মুখে আছে কিন্তু এমনকি মা অমুসলিম হলেও মা যদি ধার্মিক নাও হন মায়ের প্রতি যত্ন নেয়া মায়ের মর্যাদা রক্ষা করা এটা সন্তানে দেয় আলা কাবি হুমা মা বাবা যদি আচরণ করতে হবে যত্নের সাথে তাদের সাথে আচরণ করতে হবে অনেক সাহাবাদের মা তারা অমুসলিম ছিল কিন্তু তারা পরিপূর্ণ যত্ন নিজেদের মায়েদের নিয়েছেন সুপ্রিয় দর্শক মা এবং বাবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে মা হলো আমার জান্নাত আমার বৃহস্পতি আর এই জান্নাতে প্রবেশ করলেও আমি মূল অংশে জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার উপর সন্তুষ্ট না হয় আছে এর জন্য বাবা হলো জান্নাতের মধ্যভাগ। তুমি মূল অংশে প্রবেশ করতে পারবে না বাবা যদি তোমার উপর সন্তুষ্ট না হয় আল্লাহ নবী বলেছেন কয়েকজন ব্যক্তি দোয়া কখনো আল্লাহ অগ্রাহ্য করেন না তার মধ্যে একজন ব্যক্তি যিনি যখন রোজা রাখেন রোজা দ্বারের রোজা আল্লাহ অগ্রাহ্য করেন না রোজা ভাঙ্গা পর্যন্ত মজলুমের দোয়া যিনি অত্যাচারিত নিপীড়িত নিপীড়িতেন না তার দোয়াকে কবুল করেন যদিও কিছু সময় পরে। তার দোয়া অবশ্যই কবুল হবে জালিমকে তিনি অবশ্যই ধরবেন আর তৃতীয় হলো বাবার দোয়া বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াকে অবশ্যই আল্লাহ কবুল করেন যাদের বাবা আছে এখনো জীবিত তাদের কাছে দোয়া পাওয়ার সবচেয়ে বড় ভাণ্ডার আছে সেই বাবার কাছে আমাকে যেতে হবে বাবার কাছে দোয়া চাইতে হবে এবং বাবা হলো আমার জান্নাতের মধ্যে অংশ অন্য হাদিসে আছে যে রেদল রব ফি রেদল ওয়ালিদ বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তোমার রব তোমার উপর অসন্তুষ্ট হবে তোমার বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয় কাজে আমাদের অন্তরে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটাকে ফুটাতে হবে আমাদের মা বাবার প্রতি हमारे परिवार प्रति परिवारिक ये भलोबाशा के जत्नर सदन पालन करते विशेषत माँ बाबार जो मर्यादा से मर्यादा के अनुभव करते हैं आज के समाजे क्या एक लक्षण आल्ला नबी मानुष बंधुबान्धवर प्रति खूब आकृष्ट हो कंतु माँ बाबा थे ता दूरे सर जाए आजकल वास्तव अर्थे आप जो हमारे जीवन के देखो परिवारगुलो के देखो तो एक अभिजोग जो माँ बाबा प्रति सताना তাদের প্রতি ভালোবাসা নেই শ্রদ্ধা নেই তাদের কথা তারা শুনে না বিশেষত কিশোরেরা যারা যুবক হচ্ছে অথবা যারা টিন এই যে আছে যখন তাদের যৌবন উত্তি বয়স তখন তারা মা বাবাকে অগ্রাহ্য করে মা বাবা নানাভাবে তাদেরকে পরিচালিত করার চেষ্টা করে কিন্তু তাদের প্রতি ভ্রক্ষেপ করে না তাদের কথার প্রতি আদেশ নিষেধকে মানে না মনে রাখতে হবে মা বাবার প্রতি যদি আমি সম্মান প্রদর্শন না করি আমি যখন মা বাবা হবো তখন আমার প্রতি আমার সন্তান একইভাবে আমাকে জ্বালাতন করবে আমার প্রতি সম্মান প্রদর্শন করবে না এই সকল যুবকদেরকে সকল তরুণদেরকে সকল কিশোর কিশোরীদেরকে সকল সন্তানদেরকে আমরা এই আজকের আলোচনা থেকে বলবো যে তোমরা তোমাদের মা বাবার প্রতি ভালোবাসা দিতে হবে পরিপূর্ণ ভালোবাসা দিতে হবে শ্রদ্ধা প্রকাশ করতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন বিপদে পড়লে তুমি যে দোয়া করবে সেটা আল্লাহ কবুল করবে মা বাবার প্রতি যদি তুমি যত্নবান হও আর মা বাবার প্রতি অযত্নবান হয়ে তুমি যতই পড়ালেখা করো যত বড় শিক্ষিত হও তাহলে সাফল্যের গন্তব্যে তুমি পৌঁছতে পারবে না এজন্য আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে এবং তাদেরকে আল্লাহর ভয় যদি আমরা শিখাই তাহলে তারও আমাদের সম্মান করতে শিখবে আমি যদি আমার সন্তানকে তাদের রবকে পরিচিত না করি তাদের রবের শিক্ষা যদি না দিই তাহলে সন্তানও আমাদের প্রতি ভালোবাসা অর্জন করতে পারবে না আজকের সমাজের যে একটি রোগ ছড়িয়ে পড়ছে মা বাবার প্রতি অবাধ্যতা এই অবাধ্যতাকে গোছাতে হলে সবচেয়ে বড় উপায় হলো আমাদের সন্তানদেরকে আমাদের রবের সাথে পরিচিত করতে হবে রবকে যখন তারা চিনবে রবের ভয় তাদের অন্তরে যখন আসবে অবশ্যই তারা মা বাবার প্রতি অত্যন্ত যত্নবান হবে মা বাবার প্রতি যত্নের অনেক ঘটনা আছে মা বাবা যদি কোনো কারণে বদ্য আদে তাহলে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে জুরাইজ নামক একজন ব্যক্তির ঘটনা সে বোহারিতে আস তিনি অত্যন্ত বেশি এবাদত গুজার ছিলেন এবাদত করতেন এবাদতে মনোনিবেশ করার জন্য ঘর থেকে দূরে গিয়ে একটি গিরজা নির্মাণ করে সেখানে তিনি এবাদত করতেন মাঝে মাঝে তার মা তাকে দেখার জন্য যেত একবার তার মা জুরাইজকে দেখার জন্য গেল এবং জুরাই জুরাইজ বলে ডাকতে থাকলো ছেলেটি নামাজে ছিল প্রার্থনায় ছিল তিনি চিন্তা করলেন আমার মা ডাকছে আর আমি তো আমি রবের প্রার্থনা করছি আমি কি মায়ের উত্তর দেবো না রবের প্রার্থনা করব তিনি নামাজ অব্যাহত রাখলেন মা বারবার ডেকে ক্লান্ত হয়ে বদোয়া করলেন যে জুরাইজ আমি তোমাকে এতবার ডাকলাম তুমি সাড়া দিচ্ছ না মৃত্যুর আগে আগে তোমাকে আল্লাহ যেন অপবিত্র নারীর চেহারা দেখান যারা প্রতিটা রাখালের সম্পর্ক স্থাপিত হওয়ার কারণে এই বাচ্চাটি গরবে এসেছে মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে এই বাচ্চাটি কার তুমি তো অবিবাহিতা তোমার গরবে বাচ্চা কি করে ধারণ করলে তখন মেয়েটি বলল। আল্লাহ পরীক্ষা করার জন্য মেটির মুখ দিয়ে বের করলো ষড়যন্ত্রমূলক বললো এই যে গির্জাতে যিনি জুরাইস থাকে তিনি এই সন্তানের বাবা তিনি আমার সাথে অপকর্ম করেছে। সমাজের সকলে বিক্ষুব্ধ হয়ে উঠল। যে জুরাইজ বাইরে এত ইবাদত গুজার গির্জা থেকে বাইর হয় না সবসময় প্রার্থনা লিপ্ত আর ভিতরে ভিতরে এই কাজগুলো করছে তখন বিক্ষুব্ধ মানুষ পর্যালোচনা করার আগেই যাচাই বাছাই প্রমাণের আগেই গির্জাকে ভেঙে তস করে দিল जुराइज बोल जे ओ मेच्चा टीम नहीं आस तक नहीं आसलाटी लक्ष्य कर जुराइज हे बाच्चा तुम्हारे तक आल्ला जुरैज तो, तो पवित्र व्यक्ति मायर बदवार कारण शुद्ध लांचनिकर परिसमुखी होते वास्तव मेंच्चाटी बाबा हलो अमुक अमुक राखाल छोट बा कथा बल এই আশ্চর্য ঘটনা দেখে সমাজের সবাই অনুতপ্ত হল যে আমরা কি করলাম জোরাইজকে কষ্ট দিলাম কোনো যাচাই বাছাই না করে কোনো প্রমাণ সাক্ষ্য না নিয়ে আমরা একটা মহিলার কথায় জুরাইচের ঘর তসনস করে দিলাম তারা অনুতপ্ত হলো তারা জুরাইজকে বলল আমাদেরকে ক্ষমা করে দাও তোমার গির্জাকে আমরা রূপান্তর করে দেব স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। আমাদেরকে ক্ষমা করে দাও জুরাইস বললো স্বর্ণ দিয়ে বানানোর দরকার নেই যেরকম ছিল সেরকমই করে দাও তবে এটা হচ্ছে আমার মায়ের বদয়ার ফসল আমার মা ডেকে আমি উত্তর দিই নি জন্যই আজকে আমাকে এই অসুবিধার সম্মুখীন হতে হলো সুপ্রিয় দর্শক মা বাবা হলো একটি অমূল্য সম্পদ সন্তানের জন্য আল্লাহর পরে আমাদের ভালোবাসাটি নিবেই দিতে হবে আমাদের মা বাবার প্রতি তবেই আমাদের জীবনটি হবে বরকতপূর্ণ আমাদের জীবনটি হবে আনন্দ মুখর আমাদের জীবনটি হবে পরিপূর্ণ পরবর্তী পর্বে আবারও দেখা হবে এই আশা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন বাংলা মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকোর হানুকরি সব কিছু জানার জন্য দেখতে থাকুন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা जानते होले देखुन, देख कुरानसियत काल सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टीवी बांगल्